বাংলা মানবতা সমাধান সালামুক রহমতুল্লাহি ওবরাকাতিল্লাহ ও সালাম সঈদুল সম্মানিত সুদী দর্শক বিন্দু পৃথিবীর যে জায়গা থেকে বসে আপনারা এই অনুষ্ঠান দেখছেন সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হজতে এসে আমরা যে ভুল ভ্রান্তিগুলি করি ফলে হজ যথাযথভাবে আদায় হয় না আর যথাযথভাবে হজ আদায় না হওয়ার কারণে হাজের যে মূল উদ্দেশ্য সেটা বাস্তবায়িত হয় না এজন্য আমরা এই বিষয়গুলি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জেনে নেওয়ার চেষ্টা করব যাতে আমার হজ বিশুদ্ধ হয় এবং হাজে মাবরুর হয় বিনিময়ে আমি জান্নাত পেতে পারি এবং দুনিয়াতম তার বিনিময়ে আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারি শুধুও দর্শক বিন্দু এই গুরুত্বপূর্ণ পর্বে আপনাদের সাথে যোগ দিয়েছেন যে সমস্ত অতিথিবিন্দু আসুন আমরা সবাই তাদের সাথে পরিচিত হয়ে নেই আমার ডান থেকে উপিষ্ট আলম আহমদুল্লাহ আমি রয়েছি আপনাদের সাথে হারুন হাসে আশা করি জামারায় কঙ্কন করতে যায় তখন দেখা যায় তারা মনে করে থাকেন যে আমরা সত্যি শয়তানকে নিক্ষেপ করলাম এরকম একটা ঘটনা ঘটেছিল আমি হজের মধ্যে এসে আপনার জামারা আকাবা কঙ্কন নিক্ষেপের পর আকাবার একটু পরিহিত আপনার এই মিনার সীমানার শেষ সীমানার পাশেই এক বদলুক আমি দেখলাম যে তিনি আপনার ধূমপান করছেন আর খুব কোর্জে বলছেন যে শয়তানকে খুব মেরে আসলাম তা আমি বললাম যে বদলুক আপনি তো ধন্যবাদ ভালো কাজ করেছেন কিন্তু মনে হচ্ছে যেন শয়তান মেরে আসলেন না শয়তানকে সাথে নিয়ে আসলেন কারণ এই জায়গায় তো আপনার এই অন্যায় করার কথা না তো আসলে এই যে জামারাই কঙ্কন নিক্ষেপ এটি তো আল্লাহর হয়েছে শয়তানকে নিক্ষেপ করার মনে করি ধন্যবাদ চমৎকার করলেন জামারাত এটা হজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ জামারাতে পাথর নিক্ষেপ করা এটা হজের ওয়াজিব একটি কাজ যেটি না করলে বাদ গেলে তাকে দম দিতে হবে কাফারা দিতে হবে আমরা এই জামারাতে গিয়েও অরেগুলো ত্রুটি আমরা করে ফেলি বা আমাদের ভুল অনেকগুলো হয়ে যায় এর এক নম্বর ভুল যেটা আপনি উল্লেখ করলেন ধারণাগত ভুল সেটা হলো যে অনেকেই মনে করেন যে এই পিলারগুলোই হলো শয়তান শয়তান রীতিমতো সম্বোধনও করে থাকেন যে বড়টারে মারছি বড় ঠিক আছে বড়ো শৈতান ছোট শয়তান মেঝো শতান নামে দিছি আমরা শৈতান শৈতান বড় ছোট মেজো হয় নাকি শৈতান তো সবই আমরা এক নম্বর হলো এটাকে আমরা এই পিলারটাকে আমরা শয়তান স্থির করেছে এই বিশ্বাসটা মনে পোষণ করেছি দ্বিতীয়ত হলো এই জায়গাগুলো হজরত ইব্রাহিম আলিসামের স্মৃতিবিজড়িত জায়গা ওনাকে উনি যখন আল্লাহর নির্দেশ পালনার্থে ওনার ছেলেকে ইসমাইল ইসলামকে কোরবানি করতে যাচ্ছিলেন শয়তান তাকে বিভিন্ন জায়গায় প্ররোচিত করার চেষ্টা করেছেন আল্লাহ ফকরাবল ইজাতের পক্ষ থেকে নির্দেশ এসেছে এই জায়গাগুলোতে পাথর মারার জন্য আমরা আল্লাহ শরণার্থে পাথর মারি নির্দেশ আসছে পাথর মারতে দ্বিতীয় যে ভুল ধারণাগত ভুলের পরে সেটা হলো যে আমরা পাথর মারবো এবং সংখ্যাও ঠিক করা আছে এবং শুধু সংখ্যা নয় পদ্ধতিও ঠিক করা আছে কোনটার থেকে আগে শুরু করবো কোনটাতে গিয়ে শেষ করব। আমরা পাথর মারতে গিয়ে দেখা যায় পাথরটাও কতটুকু হবে সেটাও ঠিক করা পাথরের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো ষাটটি পাথর মারতে বলা হয়েছে আমরা পাথর তো মারি অনেক সময় দেখা যায় পাথরের সাথে পায়ে জুতাটা খুলেও মারি আমি তাদের এই চেতনাকে খুব শ্রদ্ধা করি যারা আক্ষেপ প্রকাশ করেন এই চেতনাটা ঠিক আছে প্রকাশ তো শুধুমাত্র মেরে হতে পারে না আমি নিজের শয়তানের সমস্ত কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রাখলাম আর ওখানে সে শয়তানের প্রতি জিত জানলাম এটা তো ধন্যবাদ আপনাকে আপনি কথাটা বলে রাখেন আমি ডক্টর আব্দুল্লাহ যেটা হলো এটাই আমি আসলে চিন্তা করছিলাম যে আমরা কি হারাচ্ছি আল্লাহ রসুল এই জামারাতের এই যে ছোট ছোট কাকরগুলো আমরা মারছি হসটা কি আমরা জানি সালাদ করেছি চুপ করে বিষয় নয় বা এক অবস্থার কি হসটা হলো সামগ্রিক দিন ধরে হেঁটে চলে বসে দাঁড়িয়ে সব অবস্থায় আল্লাহ জিকিরের আল্লাহ জিকির বলা এই জন্য জামারাতটা তো আল্লাহর জিকির বান্দা যখন মনের ভিতর আল্লাহর জিকিরের আবেগ নিয়ে আল্লাহর জিকিরের জন্য সালাতের জন্য যেমন খুশো খোদো মনের ভিতর আন্তরিকতা আবেগ নিয়ে জামারাতের পাশে দাঁড়িয়ে আল্লাহ একবার আল্লাহর মহত্ব মনে করে একটা একটা করে কাকর মারবে এর দ্বারাই বান্দার অন্তরে আল্লাহর মহত্ব প্রতিষ্ঠিত হবে আল্লাহর জিকিরের সকল ফায়দা সে পাবে সোয়াব পাবে পক্ষান্তরে আমরা অন্তরের ভিতরে জেদ ক্ষোভ রাগ নিয়ে যখন শয়তানকে মারার নাম করছি শয়তান মহা মহাকুশি হয়ে যাচ্ছে প্রথম কথা আল্লাহর জিকির হচ্ছে না শয়তানের জিকির অন্তরে আল্লাহর এটা মনে কথা কথা আমি সব থেকে মহত্বানের তিন নম্বর কথা হলো থেকে দূরে হচ্ছি তো এই আবেগের কারণে এর সাথে পরবর্তী যে এটা করে জামারাতের পরে যে দোয়া এদিকে কারো খেয়াল নেই এইটা দোয়া কবুলের জায়গা আমি যখন জামারাত আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবার বলেছি আমি সাধারণ সাধারণত আল্লাহ আকবর বলেন কিন্তু আমরা যেটা দেখতে সাথে পাইবার আল্লাহবর আল্লাহ আকবর বলে মারা বিসমিল্লাহ আল্লাহ আকবর বলেছেন আমরা সন্ন্যতে এটা দেখি না এই জন্য আমাদের উচিত সন্ন্যতের এর্তেবা করে প্রতিবারে আল্লাহ আকবার যেমন আল্লাহ আকবার আল্লাহর মহত্বর অনুভূতি নিয়ে আমরা সাতবার বলবো মনটা এই জিনিস থাকতে হবে আপনি রসুল সের ই করতেছেন অনুসরণ করে এটা পাথর মারতেছেন তিন নম্বর হলো আপনি সেখানে যে আল্লাহর মহত্ব বর্ণনা করতেছেন আল্লাহ আকবার আল্লাহ সবার বড় এটা আপনার অনুভূতির ভিতরে থাকতে হবে আর চতুর্থ তো এখানে একটা জিনিস যেটা আমাদের ডক্টর সাহেব উল্লেখ করেছেন সেটা হলো এই যে আমরা সৈন্যতের খেলাফ করার কারণে যে জিনিসটা হচ্ছে যে আমাদের কাছ থেকে আপনার যে মক্ষম সুযোগ যেমন জামারা ছোট জামারায় আমি যখন শুরু করবো আইয়ামেতা শিখের দিনগুলিতে তখন আমি ছোট জামারার পরে ষাটটি কঙ্কন নিক্ষেপের পর আমি কিছুক্ষণ কিবলামুখী হয়ে দোয়া করব। আর মধ্যম জামারায় কঙ্কন নিক্ষেপের করার পরেও আবার কিবিলামুখী হয়ে দোয়া করব। কিন্তু জামারাত হলে আঁকা বা বড় জামারায় কখন করেছে। একটা বড় অংশ তো জামারাত কোন রকমে যান আর আসেনা মিনায়ও থাকেন না জামারাতেও যান না এখন যদি আমি আবাদত করতে গিয়ে সুতা খুঁজি যে কোন সুতায় আমি বেরিয়ে যেতে পারবো কষ্ট করবো সারা মক্কা মার্কেটিং করে বেড়াচ্ছে আর রসুল হাসান অক্ষম শিশু তাদের দিয়ে মারা হয়েছে একেবারে অসম শিশু আমি সারা মক্কা শোষে পাথর মারাচ্ছে অন্যকে দিয়ে মার্কেটিং করে বেড়াচ্ছে দ্বিতীয় যেটা অন্যায় আমরা করছি জামারাতের আনুষ্ঠানিক কথা এমন পর্যায়ে গেছে আমরা অনেককে বলেছি ভাই একটু পরে যান ভিড় একটু কমে আসুক আপনি খোশুক অন্তরের আবেগ ব্যথা বেদনা আল্লাহ একটু দোয়া করবেন বেশি গেলে করে দেন না কোনো রকমে শয়তানকে পিটিয়ে এসে মাথা টাক করে ফেললে হয়ে গেল রসোসাল্লামের এত লম্বা দোয়া দীর্ঘ সময় দোহাত তুলে কেবলামুখী হয়ে ছোট জামরা এবং মধ্যম জামরার পরে চোখের পানিতে সাহাবা দোয়া করে দোয়া কবুলে শেষ সুযোগ আমরা এই চাওয়া আছে বলেছেন যে ভাষা অপরিচিত না একজন মায়ের দুটো সন্তান একটা সন্তান বাঘপটু একটা সন্তান বাঘ মা কিন্তু বাঘ সব কথা বোঝে ঠিক আল্লাহ তাহলে আপনার মুখে কথা লাগবে না আপনার মুখ আপনি বাঘ প্রতিবন্ধী অন্তরে দিয়ে চান্লা সেটাই শুনবেন কাজে জন্য আপনার কোনো বিশেষ কোনো কেন আমরা জীবনে আমাদের জাগতিক চাহিদার জন্য প্রয়োজনের অনেক কিছু শিখেছি কিন্তু এই ব্যর্থতা কেন আমাদের এখানে একটা উদাহরণ দেওয়া যায় আর কি মানে চমৎকার একটা ব্যাপার সেটা হলো একজন মুসল্লি দেখা যাবে পরীক্ষা করলে যে এই মুসল্লি ঘুম থেকে ওঠার দোয়া জানে বাথরুমের দেওয়ার দোয়া জানে আজানের দোয়াটা জানে ওজুর পরের দোয়া জানে মসজিদে ওঠার দোয়া জানে আবার দেখা যায় যে ছালাতাদায় করবে যখন তখন ও বাইত বাইনি দোয়া জানে বুকে হাত বেসে যাওয়া দোয়া পড়তে হয় সোরাফা থাকা জানে অন্য সুরা জানে রুকুর দোয়া জানে সেইটা দোয়া জানে মানে দেখা যায় তাসাহুদ জানে ও এইগুলো জানে কিন্তু একটা দুঃখের বিষয় মানে একটা উদাহরণ ফরজ সালাতের পরে যে আল্লাহ রসুল সাতটা বা দশটা দোয়া পড়েছেন এই দোয়াগুলো জানি না যে উদয়াগুলো খুব ছোট ছোটো অনুরূপভাবে হজ্যের বিষয়টাকে আনুষ্ঠানিকতায় গ্রহণ করার কারণে এই যথাযথ স্থানে যে দোয়াগুলো পড়তে হবে এই দোয়াগুলো গুরুত্ব আমি বুঝি না শিখি না শিখি না বরংটা উল্টাটা করি যারাই শিখে তারা উল্টাটা শিখে যখনই কোন জাতি কোন বেদাহাত আপনি যেটা বললেন এটা খুব সহজ বিষয় সালাতের ভিতরের যে দোয়া আমরা জানি এখানে কোন নতুন আবিষ্কার হয়নি আমি আর ওই দোয়া শিখতে পারছি আর একটা পাথর মারা প্রসঙ্গটা আসছিল পাথর সংগ্রহ করতে হবে কোথায় থেকে আমরা আমরা আসবো বিষয়টা নিয়ে সম্মানিত শুধু ও দর্শক আমরা স্পষ্ট ভাবে জানতে পারলাম যে মহাবিশ্বয় <absol FOX> আলা কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ গডি সকাল বাংলায় A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. Nobideh kahi. Aaj son-da-shat-tayb haa-puno-sham-prachar. Shokal Agarotay, Bangladesh-e, <laughs> peace-tibi, Muhammad sallallahu alayhi wa sallam moni bhuqtar. र्णित रसुल्लाह सल्लासम विपद तुम क्यों जान मृत्यु कमना ना करते ही चाय तब जान हे अल्लाह जीवित रखु जेपर्त जीवन पक्षे कल्याणकर मृत्युदान कर जो मृत्युम पक्षे कल्याणकर सही बुखार ही सप्तम खंड असुस्थता আমরা যে আলোচনা তার বাইরে যদি হয় তাহলে সেটি আবাদত হবে না বরং একটি আনুষ্ঠানিকতায় পরিণত হবে আর এই আনুষ্ঠানিকতা আমাদেরকে কিছুই দেবে না আমাদের অর্থ ব্যয় হবে সময় নষ্ট হবে শার জি যেন যেন কি বলতেছিলেন আপনি কাকর যে মারতে হবে কঙ্কর মারাটা মানে বিশেষ কোনো সাইজের বিশেষ ধরনের বিশেষ স্থান থেকে সংগ্রহ করে নিয়ে এসে মারতে হবে না যে কোনো স্থানের পাথর মানে কঙ্কর হলেই হবে দুঃখজনক হলো এই যে এক মানুষ মনে করে এই পাথরটা নিয়ে আসতে হবে মক্কা থেকে রসুল সাল্লাহ মক্কা থেকে নিয়ে এসে মেরেছেন আর এক মানুষ মনে করে না যেহেতু মুসদালিফা থেকে নিতে হবে আর মানুষ মনে করে না এটা আরাফার মার থেকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে এমন কি শয়তান তাড়ানোর জন্য বাড়ি থেকে হিসাব করে পাথর নিয়েই বিমানে উঠেছে ওটা মক্কায় গিয়ে ওই পাথর দিয়ে মারতে হবে এটা একটা পাথরের বিশেষণ খুঁজে বের করা হয়েছে এটা একটা কুসংস্কার ছাড়া কিছুই নেই শুধু কুসংস্কার না এখানে একটা জিনিস ঘটল যে রসুল্লাহ সলাল্লা কোনো স্থান থেকে পাথর নিতে হবে এই কোন নির্ধারণ করেননি সেই ক্ষেত্রে এবং যে পাথরটি দ্বারা একটু বড় ধরণ হলে সব বেশি হবে অনেকে দেখা গেছে যে পাথরটা মানে কঙ্কটটা না নিয়ে কঙ্কট তো ছোট ছোট বলা হয়েছে হাদিসে সোলার বীজের মতো দানার মতো হলেই হবে আর সেই ক্ষেত্রে আপনি এখানে তো মোবাইল বলা হয়নি মোবাইল একজন গরিবকে দেন আর অতি আবেগে ছয়টান মোবাইল দিয়ে কথা বলবে আমরা যখন পাথর মারতে চাই তখন আরেকটা বিপত্তি দেখা যায় সেটা হলো যারা একটু ওই জামারাতের আশপাশ থেকে মারেন বা লক্ষ্য করেছি নিজে যে বৃত্তের ভিতরে পড়ে যায় তাহলেই কিন্তু জামারাতের হয়ে যাবে আর এটার যেহেতু উদ্দেশ্য হচ্ছে ওই দোয়ার প্রসঙ্গে আসছিল যেহেতু আমি একটু বলতে চাচ্ছিলাম আগের পর্বে আলোচনা শেষ হয়নি সেটা হলো যে দোয়ার ক্ষেত্রে আমাদের যে পিছিয়ে থাকা এবং ইমাম সাহেব হয়ে যাওয়া নির্ভর হয়ে যাওয়া এটার হলো করতে গেলে আবেগ আল্লাহ তালা দেখছেন হাত তুলন চোখের ফাঙে ফেলুন আল্লাহ কবুল করবেন এক দ্বিতীয়ত হল এখানে একটা জিনিস মনে করাতে পারি আমরা আল্লাহ কোরআন বলেছেন কেমা আল্লা আল্লাহুলা কেন কি আরেকটু যোগ করি যে শুধু কাফের নয় কাফের বানিয়েছে সেই শয়তান বা যখন আদেম আলাহামের সঙ্গে তাকে যখন জান্ন থেকে বের করে দেন আল্লাহ ত ওই মুহূর্তে আল্লাহ তালার রাগের চরম মুহূর্ত ওই মুহূর্তে সে আল্লাপ কাছে দোয়া করে বসলো চেয়ে বসলো কি যে আল্লাহ আমাকে সময় দেয়া হলো শয়তানের দোয়া যদি কবুল হতে পারে আল্লাহর রাগের মুহূর্তে আমি তো শয়তানের মত নিকৃষ্ট নই নিশ্চয়ই কিন্তু ইমান আছে আমার তাহলে আমার দোয়া কেন এই যে আমার একটা নিজস্ব হীনমন্যতা এই হীনমন্নতাটা তো আসে পাশাপাশি অলসতা যেটা আপনি বারবার ইঙ্গিত করছিলেন যে তন্ত্রের কারণে শুধু দোয়া নয় আমরা দোয়া কোরআন খানি হজ অনেক এবাদতের ক্ষেত্রে আমরা আমাদের নির্ভর হয়েছে খুব মজার একটা বিষয় এক ভদ্রলোক একবার এক গ্রামের গল্প একেবারে নিজের জানা গল্প আমাকে বলছিলেন ঢাকাতে বললেন যে আমার গ্রামের এক ভদ্রলোক যখন সালাদা আদায় করতে বলছিলাম উনি বলেন যে আমি তো মৌলবীরে ধান দিই নি তো মৌলবির চাঁদা দিয়ে আমার বাবার সালাদা আদায় করতে হবে আনুষ্ঠানিক ভাবে হজের এই আনুষ্ঠানিকতা পালন করবেন কিন্তু সেই ক্ষেত্রে নারীরা আপনার মুখমন্ডল খোলা রাখবেন মুখমন্ডল খোলা রাখবেন অথচ দেখা যাচ্ছে আয়সারদ আমরা যখন কোন বেগানা পুরুষ আসলো তখন আমরা আমাদের যে বলেছেন আমরা যখন হজে আসি আসলে দর্শকদের হয়তো যারা হজের টিভিতে ছবি দেখেছেন বা হজে গিয়েছেন তারা বুঝবেন আমরা হজে যাই প্রতি বছর প্রায় অর্ধ কোটি মানুষ হজে যান এর একটা প্রকাশ হলো যে প্রথম হলো আপনি তো শুধু মুখ খোলার কথা বললেন হজে বিভিন্ন দেশ থেকে অনেক মহিলা আসেন যারা একেবারেই ঘরের পোশাকের মতো পোশাক পরেই রাস্তাঘাটে হজে চলছেন আবার তাদেরকে দেখে অনেকে মনে করেন সেক্ষেত্রে জামাতে নামাজের নামে দৌড়াচ্ছেন একবার পুরুষদের ভিড়ে পুরুষদের লাইনে দাঁড়িয়ে গেছেন একটা কঠিন হারাম কাজ করছেন আবার অধিকাংশ বোরখা পরে আসেন চুলগুলো বেরিয়ে আছে। অনেকে পুরুষদের কাজগুলো তারা এই হজের এই ক্ষেত্রে একটা ক্ষতি হয় বড় ধরনের ক্ষতি যেটা বাহির দেশের লোকজন যারা যায় যারা একটু মনে তাকে অবলম্বন করে অর্থাৎ মক্কায় আসছি একটু আল্লাহর ঘরে আসছি তারা কিভাবে বিবাদ করছে দেখি এই সমস্ত উন্মুক্ত খুলে তাহলে আমরা দেশে আমরা এতকাল পর্দা করে ভুলই করেছি আর একটা প্রভাব পড়ে এটা যে এখানে এসে মানুষ বিড়ি খাচ্ছে তারপরে মানুষ এইগুলো কাজগুলো করছে বাইতুল্লাতে যারা হজ করতে আসেন মক্কা শরীফ শরীফ হজের সময় আমরা দেখতে পাই এদের প্রায় নব্বই ভাগ কেউই স্থানীয় না সবাই বাইরে থেকে হজ করতে এসেছেন এবং হজ করতে এসেছেন হজ জানেন তারা হাজিরা কি করে এটা দিনের দলিল না আর একটা আর উল্টা যদি চিন্তা ভাবনা করি আমরা যে আপনি যে হজের আহকামের ক্ষেত্রে যে ভুলগুলো ত্রুটিগুলো করছেন তাদের কাছে মনে হচ্ছে যে এরা তো হজই জানে না আর তারা যে পাপ গুলো করছে উল্টা কাজ গুলো করছে আপনার কাছে মনে হচ্ছে যে এই কাজগুলো তারা করছে আপনি আব্দুল্লাহ যেটা বলতে চাচ্ছেন আমি সেটাকে জনগণের জন্য স্পষ্ট করতে চাই সেটা হলো যে আপনি আমি রসুল কিভাবে হজ করেছেন করতে বলেছেন সেটা জেনে এসে হজ করব। কোরআন ও সন্না হবে আমার দলিল এখানে যে বিভিন্ন দেশের মানুষের মিশ্রণ ঘটছে তাদের ভিতরে ত্রুটি বিচ্ছুতি যদি আমি সামনে নিয়ে আর করে বলি যে এটাই বুধ হজ তাহলে এটা ভুল হবে এই মানুষের এই দেখানো এটা বড় কথা নয় বড় কথা হলো আপনি রসুল সাল্লাহকে ফলো করছেন কিনা না এটাই হলো বড় জিনিস চেহারা ঢাকা নিয়ে একটু বলতে হয় যে আসলে সার একটা কথা থেকে কেউ ভুল বুঝতে পারেন কিনা দর্শকরা যে নিয়ম এটা কখন এটা আসিনি আমরা বলছেন চেহারার চেয়েও যে বাকি দেহ খুলে রাখছে মানুষ মহিলারা হজে এর পরেও মুখ খোলার ব্যাপারে তো জানা বলছেন যখন বেগানা পুরুষ অন্য লোকের আসছে অপরিচিত আমি অন্য টেনে দিলেও খোলা থাকে আমার তো খোলাই আছে আমরা এই আজের যে খুঁটি নাটি ত্রুটি বিচ্ছুতি যেগুলি আসলে আমরা বলতেছি খুটি নাডি কিন্তু এইগুলি একসময় বড়ো আকার ধারণ করবে এবং আমাদের হজকে বাতিল করে দেবে অতএব এই ধরনের বিষয়গুলি থেকে আমরা সতর্ক সাবধান থাকবো আশা করি ইনশাআল্লাহ তবেই আমাদের হজ সুন্দর হবে এবং এর বিনিময়ে আমরা ইহু আলীন কল্যাণ ও পারলক মুক্তি ইনশাআল্লাহ পেয়ে যাবো আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের আমাদের স্বপ্নকে তৌফিক দান করুন আমিনালাম আলাইকুম মারহমতুল্লাহ এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটার অনেকগুলো দিক রয়েছে जीवन बाट्टा ज्ञान गर्भ आलोचनार मंच আজ রাত নচার সকাল আটটায় বাংলাদেশে বাংলা ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সল্যুশন ও প্রবলেম হেভন ও হেল্পুজ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 आज रत साढ़े सात टाई पुन सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल